أحب الوفاء بشد الصور أحب الوفي الأمين الأغر فأهل الوفاء كلون السحاب وحسن الربي أيها المطر أحب الوفاء بشد رسول تصوحوا المحبون وفي الامين الاغار فاهل الوفاء كلام للسحاب وحصن الربيع اي نحمده ونصلي على رسوله الكريم أما بعد شمانت उपस्थितي আজকে আমরা রাসুল সাল্লি ওসাল্লামের প্রিয় ব্যক্তি জায়দিবনে হারে সারাদি আল্লাহ আনহুয়ের জীবনী নিয়ে সামান্য কিছু আলোচনা করব ইনশা আল্লাহ কেউ উপস্থিতি আসুন শুরুতেই জেনে নেই কিভাবে তিনি রাসুলসাল আলিহাসাল্লামের প্রিয় ব্যক্তিদের অন্তর্ভুক্ত হলেন তিনি যখন ছোট ছিলেন তার বয়স যখন আট বছর তখন তিনি তার মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে আসেন মধ্যে হঠাৎ করে কিছু শত্রু বাহিনী তাদের উপর আক্রমণ করে বসে এবং তাকে ধরে নিয়ে উকাজের বাজারে গোলাম হিসেবে বিক্রি করে দেয় আর ঘটনা ক্রমে খাদিজারাদ আল্লাহ আনহা এর ভাতিজা হাকিম ইবনে হিজাম উকাজের বাজার হতে বেশ কয়েকটি গোলাম ক্রয় করে আনে তার মধ্যে জায়দ ইবনে হারেসাও অন্তর্ভুক্ত ছিল হাকিম ইবনে হিজাম যখন উকাজের বাজার হতে মক্কায় ফিরে আসে তখন হজরত খাদিজারাদি আল্লাহ আনহা তার সাথে দেখা করতে যায় তখন হাকিম ইবনে হিজাম খাদিজারাদি আল্লাহ তাল আহাকে লক্ষ্য করে বলে হে আমার ফুফু আমি আজ উকাজের বাজার হতে বেশ কিছু গোলাম ক্রয় করে এনেছি এই গোলামদের মধ্য থেকে আপনার যেটা পছন্দ হবে সেটাই আপনার জন্য উপহার হজরত খাদিজা রাদিয়াল্লাহ তাল আনহা সব গোলামদের মধ্য থেকে জায়দিবনে হারেসাকে বাছাই করলেন কেননা তাকে দেখতে খুবই ভদ্র ও শান্ত মনে হচ্ছিল অতপুর হজরতাদাসুল সাল্লামের সাথে আট বছরের ছোট্ট বালক রাসুল সাল্লিহ্লামের তত্ত্বাবধানে প্রতিপালিত হতে লাগলেন রাসুল সাল্ল আলিহ্লাম তাকে খুব আদর স্নেহ করে লালন পালন করতে লাগলেন অপরদিকে জায়দের পরিবার তাদের হারিয়ে যাওয়া সন্তানকে খুব খোঁজাখুঁজি করছিল কিন্তু তারা তাকে কোথাও খুঁজে পাচ্ছিল না অতঃপর হজের মৌসুমে হজ পালনের উদ্দেশ্যে জায়দের গোত্রের কিছু লোক মক্কায় আগমন করলো। তারা যখন মক্কায় আসলো তখন জায়দের সাথে তাদের সাক্ষাৎ হয়ে গেল জায়দ তাদেরকে চিনল তারাও জায়দকে চিনল হজ শেষে তারা বাড়িতে যেয়ে জায়দের বাবাকে বলল আপনার সন্তান জায়দের সন্ধান পেয়েছি সে মক্কায় এক সম্ভ্রান্ত ব্যক্তির তত্ত্বাবধানে আছে এ কথা শোনা মাত্রই জায়দের পিতা হা তার ভাই কাবকে নিয়ে মক্কা অভিমুখে রওনা দিল তারা তাদের কলিজার টুকরো সন্তানকে মুক্ত করার জন্য মুক্তিপণ হিসেবে সাথে করে অনেক পরিমাণ টাকা পয়সা নিয়ে নিল সাথে দেখা করলো এবং বলল সন্তান আপনারা হচ্ছেন পবিত্র ভূমির অধিবাসী আপনারা হচ্ছেন আল্লাহর ঘরের প্রতিবেশি, আপনারা হাজিদের পানি পান করান অভাবগ্রস্তদের সাহায্য করেন দুশ্চিন্তাগ্রস্তদের চিন্তা মুক্ত করেন আমরা শুনেছি আমাদের সন্তান আপনার কাছে আছে আমরা তাকে মুক্ত করে নিয়ে যেতে এসেছি তাকে মুক্ত করতে যত টাকা লাগে আমরা দিব আমরা আশা করছি আপনি অনুগ্রহ করে তাকে মুক্ত করে দিবেন দিবেন্লাহ আলহ্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমাদের সন্তান কে তারা বলল আপনার গোলাম যায়দি হচ্ছে আমাদের সন্তান রাসুলসাল্লুয়াসাল্লাম বললেন ঠিক আছে কোনো টাকা পয়সার প্রয়োজন নেই একটি বিষয়ে আগে আমরা একমত হই সেটা হল আমি তোমাদের সামনে জায়দকে ডাকবো জায়দ যদি তোমাদের সাথে চলে যেতে চায়, তাহলে নির্দিধায় আমি তোমাদের সাথে তাকে দিয়ে দিব আমার কোনো আপত্তি থাকবে না এবং আমাকে কোনো ধরনের মুক্তিপণও দেওয়া লাগবে না আর জায়দ যদি আমাকে ছেড়ে চলে যেতে না চায় তাহলে জোর করে তোমরা জায়দকে নিয়ে যেতে পারবে না তারা বলল আপনার কথা ঠিক আছে আমরা আপনার সাথে একমত আপনি আমাদের উপর ইনসাফপূর্ণ ফায়সালা করেছেন আপনি আমাদের ব্যাপারে উত্তম ফায়সালা করেছেন এবং আগত ব্যক্তিদের দিকে ইঙ্গিত করে বললেন এরা কারা যায়েদ উত্তর দিল একজন হচ্ছেন আমার পিতা হারে সাহেব নেশুরাহ বিল একজন হচ্ছেন আমার চাচা কাব রাসুলসল্লিমসাল্লাম বললেন হে জায়েদ তারা তোমাকে নিয়ে যেতে এসেছে তুমি চাইলে তাদের সাথে চলে যেতে পারো আর চাইলে আমার কাছেও থাকতে পারো জায়দের বাবা হারে সার আগান্বিত হয়ে বলে উঠল ধ্বংস তোমার জন্য হে জায়দ তুমি তোমার বাবা মায়ের পরিবর্তে এই গোলামীর জীবনকে পছন্দ করলে তখন জায়দ বলল হে আমার বাবা আমি আমার এই মনিবকে এত ভালো পেয়েছি যে আমি তার থেকে কখনোই আলাদা হব না আমি তাকে ছেড়ে কোথাও যাব না আমি সারা জীবন তার সাথেই থাকব ছোট্ট জায়দের এই উত্তর শুনে রাসুলসাল্লুয় তার হাত ধরে তাকে কাবা প্রাঙ্গনে নিয়ে গেলেন এবং কাবার সামনে হাজারে আসবাদের পাশে দাঁড়িয়ে সজরে ঘোষণা করলেন ইয়া মা সারা কোরাই সিন হে কোরাইশ সম্প্রদায় তোমরা সাক্ষী থাকো আজকে থেকে জায়দ আমার সন্তান সে আমার উত্তরাধিকারী হবে আমি তার উত্তরাধিকারী হব এই দৃশ্যটি জায়দের বাবা ও চাচা সচক্ষে প্রত্যক্ষ করল তাদের অন্তর আনন্দে ভরে গেল এবং তারা সন্তুষ্ট চিত্তে জায়দকে রেখে বাড়িতে ফিরে গেল ওই দিনের পর থেকেই লোকেরা জায়েদকে জায়দ ইনু মোহাম্মদের পুত্র জায়েদ বলে ডাক্তার লাগলো হারেসারা দিয়ে তালু যখন সব কিছুর চেয়ে রাসুল সাল্লু আলহ্লামকে বেশি ভালোবেসেছিলেন বাবা মা আত্মীয় স্বজন সব কিছুর উপর রাসুল সাল্লু আলহ্লামকে প্রাধান্য ছিলেন সেদিন হয়তো তিনি জানতেন না যে তিনি কত বড় সৌভাগ্য গর্জন করেছিলেন তখনও তিনি জানতেন না যে তিনি যাকে ভালোবেসেছেন তিনি যাকে সবকিছুর যে প্রাধান্য দিয়েছেন তিনি হচ্ছেন গোটা মানব জাতির সর্দার তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্ল আলিহাস্লাম যাকে গোটা মানব জাতির নিকট রাসুল হিসেবে পাঠানো হয়েছে তখন তিনি জানতেন না যে মোহাম্মদ সাল্ল আলিহাস্লাম পৃথিবীতে আল্লাহর দেয়া জীবন ব্যবস্থাকে বাস্তবায়ন করবেন এবং পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এই চিন্তা ভাবনাগুলো তখন যায়দের অন্তরে মোটেও ছিল না এভাবেই কয়েক বছর অতিবাহিত হয়ে গেল অতঃপর আল্লাহ তালা তার নবী মোহাম্মদ সাল্ল আলি ওসাল্লামকে দিন সহকারে মানব জাতির নিকট হিসেবে করলেন আর সার্দ আনহু হলেন সেই সকল সৌভাগ্যবান ব্যক্তিদের অন্তর্ভুক্ত যারা সর্বপ্রথম রাসুল সাল্লাহ আলহিয়া সাল্লামের উপর ইমান নেছিল এই সৌভাগ্যের চেয়ে বড় সৌভাগ্য উত্তম সৌভাগ্য আর কি হতে পারে হজরত জায়দ ইনাহারে সাদিয়ালাহালু তিনি যেভাবে আলহিম তার পথ পানে চেয়ে থাকতেন তিনি ফিরে এলে তার আগমনে আনন্দিত হতেন তাকে দেখে খুব খুশি হতেন জায়দ রাদি আল্লাহ সাক্ষাতে রাসুল সাল্লাহ আলহিমসাল্লাম খুবই আনন্দিত হতেন এমনই একটি আনন্দের মুহূর্ত আয়সারাদিয়াল্লাহ তালান তুলে ধরেছেন তিনি বলেন একবার জায়দিব নেহারে দরজায় আওয়াজ দিলেন রাসুল সাল্লিমসাল্লাম যায়দের আওয়াজ শোনা মাত্রই ওই অবস্থাতেই দরজার দিকে ছুটে গেলেন এবং তাকে জড়িয়ে ধরে চুমু খেলেন আয়সারাদিয়া তালা বলেন আল্লাহর কসম করে বলছি ছাড়া আর কখনোই আলীসাল্লামকে বিবস্ত্র অবস্থায় দেখিনি সকল মুসলমানদের নিকট জায়দের প্রতি রাসুল সাল্লীসাল্লামের ভালোবাসার বিষয়টি প্রসিদ্ধ ছিল তাই সবাই জায়দ রাদিয়াল তালানহকে হেব্বু রাসুল্লাহ তথা রাসুলস আলী ব্যক্তিধন করতলাুলের পরীক্ষা নিতে চাইলেন রাসুল সাল্লিহাসাল্লাম হারিস ওমাই আলাজ একটি পত্র দিয়ে বস্ত্রার শাসকের নিকট পাঠালেন ওই পত্রে বস্তার শাসককে ইসলামের দিকে দাওয়াত দেওয়া হয়েছিল অতপর সেই বার্তা যখন জর্ডানের পূর্ব অবস্থিত সাল্ল আলিহীসাল্লামের নিকট এটি খুবই কষ্টদায়ক মনে হল কেননা ইতিপূর্বে রাসুলসাল্লিহ্লামের আর কোন বার্তাবাহককে এভাবে হত্যা করা হয়নি তাই রাসুল সাল্ল আলিহ্লাম মুতার যুদ্ধের জন্য তিন হাজার সৈন্যের একটি বাহিনী গঠন করলেন আর সেই বাহিনীর সেনাপ্রধান হিসেবে রাসুল সাল্লিসাল্লামের প্রিয় ব্যক্তি জায়দ ইবনে হারে নিযুক্ত করলেন রাসুল সাল্লিম বললেন এই যুদ্ধে যদি জায়দ আক্রান্ত হয় তাহলে তারপর জাফর ইবনে আবু তালেব সেনাপ্রধানের দায়িত্ব পালন করবে জাফর ইবনে আবু তালেব যদি আক্রান্ত হয় তাহলে আবদুল্লাবনে রওয়াহা সেনাপ্রধানের দায়িত্ব পালন করবে আবদুল্লাবনের রওয়াহ যদি আক্রান্ত হয় তাহলে মুসলমানদের মধ্য থেকে তারা যখন জর্ডানের পূর্ব পার্শ্ব অবস্থিত মা আনামক স্থানে পৌঁছলেন তখন সংবাদ পেলেন যে রোম সম্রাট হিরাক্লিয়াস এক লক্ষ যোদ্ধাকে নিয়ে গসানের শাসক সুরাহ বিবন আমরকে রক্ষা করার জন্য এগিয়ে আসছে এবং তার সাথে আরো এক লক্ষ আরবের মুস্তিক বাহিনী সাল্লামের কাছে বার্তা পাঠাই এবং সৈন্য সংখ্যার ব্যাপারে রাসুল সাল্লিসাল্লামকে অবগত করি দেখি রাসুল সাল আমাদেরকে কি বলেন তখন আব্দুল্লিনের রওয়াহা বলে উঠলেন হে আমার জাতি করে আমরা সংখ্যা শক্তি বা আমাদের উপর নির্ভর যুদ্ধ করি না বরং আমরা এই দিনের জন্য যুদ্ধ করি দিনকে সাথে নিয়ে যুদ্ধ করি সুতরাং তোমরা যার জন্য বের হয়েছ তার দিকেই ধাবিত হও আল্লাহ তালা তোমাদের সাথে দুটি কল্যাণের মধ্য থেকে যে কোনো একটির ওয়াদা করেছেন হয়তো বিজয় নয়তো শাহাদ সলিম বাহিনীর সকলেই বলে উঠল কাফিরদের অন্তর্ভৃত সন্ত্রস্ত হয়ে গেল রোমানরা হতবাক হয়ে তাকিয়ে রইল হজরত জাহেদিনে হারে সারাদি আল্লাহ তালানহু রাসুল সাল্লাহ দেয়া কালেমার ঝান্ডাকে সমুন্নত রাখার জন্য এমনভাবে যুদ্ধ করলেন ইতিহাসে যার কোন উপমা খুঁজে পাওয়া যায় না অবশেষে শত শত বর্ষার আঘাতে তার শরীর ক্ষতবিক্ষত হয়ে গেল তিনি রক্তাক্ত অবস্থায় জমিনে লুটিয়ে পড়লেন অতপর জাফর ইবনে আবু তালেব কালেমার ঝান্ডাকে মিলিত হলেন অতপর সাহাবাইকেরাম রাজি আল্লাহ আনহুম পরামর্শ করে হজরত খালিদ ইবনে ওয়ালিদ রাজি সেনা প্রধান হিসেবে নিযুক্ত করলেন তিনি ছিলেন ন মুসলিম তিনি বিচক্ষণতার সাথে মুসলিম বাহিনীকে নিয়ে সরে পড়লেন এবং মুসলমানদেরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করলেন সংবাদ রাসুলস তিনি আলীদের পরিবারকে সান্ত্বনা দিতে গেলেন বাড়িতে যাওয়া মাত্রই জায়দের মেয়েটি রাসুল সাল্লু আলিহীসাল্লামকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো তখন রাসুল সাল আলিহ্লাম কান্না Amdabhi서, प्रियो कान्ना प्रियो बिरोहे प्रियजन कान्ना आल्लाब ने हारिसी अल्लाहर सन्तुष्ट आल्ला